এরকম ধারণা স্বরূপ আমাদের মুসলিমদের মধ্যে আছে তার মনে করে আল্লাহ তালার দরবারে কোন আমল পৌঁছে না যতক্ষণ পর্যন্ত কোন অশিরালা মাধ্যমা হয় হয়? অতক্ষণ পর্যন্ত আমাদের আমলের কোনো দাম হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কিনা করা হয় কোন অশিরালা মাধ্যম ধরানো হয় আর এই মাধ্যম ধরার জন্য দরকার আছে কিছু বীর বাবা এবং কিছু আলে মলাম ভাই কেন আমাধ্যম তারা দরকার আছে বলছে আমরা আমাদের কাজটা আল্লাহ তারা গ্রহণ করে না সাধু বাবা সেই উত্তরটা সে বলছিল যে আমি পৌঁছে দিচ্ছি মাত্র আর আমরাও মনে করছি আমাদের আমল আল্লাহ তারা দরবারে কবুল হয় না তাই একটা মাধ্যমের প্রয়োজন হচ্ছে বলে আমরা অনেক পীর বাবাকে বসি করে যাচ্ছি বলুন পার্থক্যটি কোথায় মনে রাখবেন আল্লাহ তালার সমপক্ষ এবং সমতুল্য কিছু হতে পারে না আল্লাহ বলছেন। উস্তামাতামিয়ালি গোলামিউল গলাম উস্ফ তার মতো কোনো কিছু নয় নেই তার সমতুল্য কোনো কিছু নেই অন্য আয়াতে তালা আরো ভালোভাবে ডেক্লেয়ার দিচ্ছেন আল্লাহ কোনো কিছু না তিনি সর্বষষ্ঠা তিরিশ সর্বদশটা তাই প্রান আল্লাহ তালাকে কখনো কোনো মানুষের সঙ্গে তুলনা করবেন না কখনো কোনো জীবের সঙ্গে তুলনা করবেন না আল্লাহ তালা মানুষের মতো না আল্লাহ তালা মানুষের মতো দুর্বল না मानुष आज ए दाड़ी आज जो खुद चोटे हालता आती दूर देखते पाईना महान आल्लांधकार रास्ते अंधकारिकाओ दड़ाचोड़ा कर महान आल्ला से पीड़िकार दड़ाचोड़ा कर शब्दी अल्लाह सुने नी मानुषे क्षमता আল্লাহ এই ক্ষমতা যাওয়ার জন্য মুসলিম শরীরের কেতাবুল আদবে একটি হারিত্য পুষ্টি বর্ণিত হয়েছে হারিত্য পুষ্টি শুনেন যতগুলো আসবে সবাই যদি তোমরা আমার কোন ক্ষতি করার চেষ্টা করো নান তাবলগু দূরি তাহলে আমার কখনো কষ্ট কারো সামান্য তোমার ক্ষতি করতে পারবে না পারব গায়ে যতগুলো আছে পৃথিবীর যতগুলো মানুষ আমরা আছি প্রেসিডেন্ট থেকে নিয়ে একজন শিকারী পর্যন্ত যদি আল্লাহ তার কিছু ক্ষতি করতে চাই পারবো সবাইকে খেয়াল রাখা দরকার স্মরণে রাখা দরকার এই কথাটি যদি কিন্তু সর্বপ্রস্ত হয়তাল্লাম আবারও বলছেন দেওয়ার না ওয়া সেরকম যদি তোমাদের পূর্বাপর সমস্ত লোক যত বছর আপনি বাদত করুন না করো আল্লাহ তালার বরস্পতি কিছু বেশি হবে হবে আল্লাহ তালা আবার স্পষ্ট করছেন হে আমার বান্দারা যাওয়ার না উপরে কুমা তোমাদের পূর্বাপর সবাই যদি এই পিতা মাহাত্মাই আসে যদি কোনো এক সময় উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর যদি সবাই কিছু আমার কাছে যায়। তাদের মনে ক্যা কিছু আছে তাদের জোয়ার যত কিছু আসা এবং আকাঙ্ক্ষা আছে যদি আমার কাছে চায় কোনো মানুষ একশোটি গাড়ি চাচ্ছে কোন মানুষ একশোটি দেশ চাচ্ছে কোনো মানুষ একশোটি সন্তান চাচ্ছে কোন মানুষ হাজারো লাখ পনেরো কোটি কোটি টাকা থাকছে কোন মানুষ কোটি কোটি টাকা বলতে চাই আর মানুষের মন চাওয়া যদি আমি কিছু তাদেরকে দিয়ে নিই তাহলে আমার ভাণ্ডার থেকে কিছুই কম হবে না কিন্তু অতই সমুদ্রে একটু সুই দু সুই ডোবায় যতটুকু পানি আসে অতটুকুই আমার ভাণ্ডার থেকে শেষ হবে একটু বেশি কম বেশি কিছু এটা মহানাল্লা তালা এটাই মহার আল্লাহ তালার ক্ষমতা যেদিন তারিখটা হবে ঘর দেওয়ার সেদিন পৃথিবীর সমস্ত ওই ঘরের সঙ্গে কাজে দুম করে উড়িয়ে নিয়ে যাবে সেদিন কোনো কাজে চলবে না মনে রাখবেন কিছু কমিউনিস্ট মানুষ প্রশ্ন করে দিতে পারে সেই মহান আল্লাহ এবং স্কুল কেন মানুষকে আর ব্যবসারাকে পশুপাখিকে এত কেন কষ্ট দিচ্ছে আমরা যতখানি আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছি যদি তার মোকাবেলায় তিনি শাস্তি দিবেন তাহলে একটা গোষ্ঠী টিভিতে থাকতে হবে তার মোকাবেলায় আমাদেরকে কিছুই শাস্তি দেওয়া তো না তবে একথা আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন যে ওনারা কর্মীর বা তিনি সবাই না চাকরি তোমাদের মধ্যে যারা নিজের কৃতকর্মের খারাপ কৃতকর্মের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি আর এই শাস্তি কখনোই বেক ভাইরাস সাধারণ হয় মানুষকে একটু সজাগ করার জন্য মানুষকে একটু আল্লাহ তালাকে স্মরণ করার জন্য যে আল্লাহ তালা এই পৃথিবীর পরিচালক নিয়ন্ত্রক শাসক সারা বিশ্বের যে মালিক সেই মহান আল্লাহ তালার কি ক্ষমতা আছে সেই ক্ষমতা একটু পরিপ্রকাশ সেরকম ঝঞ্ঝাট দিয়ে আল্লাহ তালা মানুষকে দেখাতে চান